على في আসসালামক রহমতুল নহমদনসল্ল রসুল করিমাদ শুল تعريف এবং সবল প্রশংসা দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনে বিজ্ঞান বিষয়ক নির্দেশনা এবং বিজ্ঞান বিষয়ক আলোচনা সম্বলিত এই অনুষ্ঠানে আমাদের আজকের এই পর্বে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দূরে ও কাছে বসে পিস বাংলার এই অনুষ্ঠান দেখছেন আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ সুবাহান হাত কোরআনের এই রহস্যময় বিজ্ঞানময় আলোচনার অংশগ্রহণ করার জন্য আল্লা সুবাহানোয়া তালা যে কোরআন আমাদের কাছে নাজিল করেছেন এই কোরআনের ভিতরে মানুষের স্বভাব বৈশিষ্ট্য চরিত্র এত চমৎকারভাবে আলোচনা করে দিয়েছেন যেগুলো আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট যা দিয়ে আমরা সহজে একজন মানুষকে চিনতে পারি মূল্যায়ন করতে পারি এবং সেই অনুযায়ী আমাদের পরবর্তী সিদ্ধান্ত এবং কার্যক্রম গ্রহণ করা সহজ হয় মানব জাতির জন্য আল্লা সুবাহান ওয়াতা যে দাওয়াত প্রেরণ করেছেন এই দাওয়াত কে গ্রহণ করবে কোরআন করিমের দ্বারা কে উপকৃত হবে আল্লাহ সুবাহান ওয়া তালা এই কথাগুলো তিনি কোরআনের সুরাবাখার শুরুতে সুন্দর এবং স্পষ্টভাবে বলে দিয়েছেন হুদাল্লিল মুতাকিম এই কোরআন যাদের কোনো উপকারে আসবে না তারা কে তারা হলো খতাম আল্লাহ আল্লাহ কুলু বিহিম ওয়ালাহ সামিম ওয়াল্লা আবসআরহিম যাদের অন্তকরণ, যাদের চোখ যাদের কানের উপরে যাদের হৃদয়ের উপরে পর্দা পড়ে গেছে তাদের এই কোরআন কখনোই কোনো উপকারে আসবে না তারা এখান থেকে উপকৃত হতে পারবে না আরেকটি শ্রেণী হলো যারা হলো মুনাফিক যারা আল্লাহ সুবাহ সঙ্গে প্রতারণা করে যারা নিজেরা হেদায়তের বিনিময়ে বিভ্রান্তিকে নিজেদের জন্য পছন্দ করে নিয়েছে অবলম্বন করে নিয়েছে যেটি আল্লাহ পবিত্র কোরআনে এইভাবে এর সাত করেছেন আল্লাহাবুল হুদা পামা রবি হাতিজা রতুহম ও মামা কানু মোহতাদিন তারা হেদায়তের পরিবর্তে সত্য সঠিক পথের পরিবর্তে তারা অবলম্বন করেছে কোন পথ সেই পথটি হল দলালা যেটা হলো ভ্রান্তি যেটা হলো গুমরাহি যেটি তাদেরকে ধ্বংস করবে কারণ তাদের এই প্রতারণামূলক আচরণ এবং তাদের এই ধরনের স্বভাব ও কারণে তারা হেদায়তের আলো থেকে চিরকালের জন্য বঞ্চিত হবে তো এদের পরিণতি কি আমরা প্রথম পর্যায়ের বিশ্বাসীদের তাদের সম্পর্কে জানলাম উল্লায় আলা আল্লাহ হুদাম্মিহীম উলায় কাহা হুমুল মুফলিহন এরা সফল হবে এদের জন্য আল্লাহ হেদায়ত রেখেছেন আর দ্বিতীয় শ্রেণী যারা কাফের এদেরকে ভয় দেখানো হোক বা না হোক তারা হেদায়ত গ্রহণ করবে না তাদের পরিণতিটা কি তাদের জন্য রয়েছে বিশাল শাস্তি আর তৃতীয় প্রকারের ব্যক্তি যারা আল্লা সুবাহ তাদেরকেও সতর্ক এবং সাবধান করেছেন এদের জন্য কঠিন শাস্তি রয়েছে কিন্তু এই শাস্তিটির কথা বলতে গিয়ে আল্লাহল ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালালো প্রজ্জ্বলিত করলো তারপর ফালাম্মা আদ আতমা হাউলাহু যখন তার চারপাশ কি হলো আলোকিত হয়ে গেল উজ্জ্বল হয়ে গেল এই সময়ে তার আলোটি তার চোখের সামনে থেকে নিবে গেল তথা আল্লাহ সুবাহ তার কাছ থেকে তার আলোটি ছিনিয়ে নিলেন এই উদাহরণটির মাধ্যমে আমাদের কাছে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফুটে উঠেছে সেটি হলো যে এই মুনাফিক শ্রেণীর ব্যক্তিরা যখন ইমানের তথা মোমেনদের সংস্পর্শে আসে ক্ষণিকের জন্য তাদের ভিতরে একটা ইমানি মানসিকতা তৈরি হয়ে যায় এবং এই ইমানি মানসিকতাটা তাদের জন্য একটি ক্ষুদ্র আলোকবর্তিকা এই আলোর দ্বারা তারা একটু চলার জন্য এগিয়ে যেতে চায় তাদের আশেপাশে আলোকিত হয়ে যায় কিন্তু মুহূর্তের ভিতরে যখন এই আলোটি ছিনিয়ে নিয়ে যাওয়া হয় এটাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন প্রকৃত অবস্থাটা কি দাঁড়ায় একটি অন্ধকারাচ্ছন্ন রজনীতে রাস্তার ভিতরে চলতে গেল আফসা আফসা হালকাভাবে চলা যায় কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চমকানোর আলো আসার পরে যদি সেই বিদ্যুতের আলোটা মুহূর্তের ভিতরে বিদরিত হয়ে যায় তখন এই অন্ধকারের গাঢ়টা অন্ধকারের তীব্রতা অন্ধকারের ভয়াবহতা এত ভয়াবহ রূপে সেখানে ফুটে ওঠে যে তখন আর তার সামনে চলার মতো কোনো পথ থাকে না এত ভয়ঙ্কর অন্ধকার হয় যেটি হৃদয় মনকে ভয়ে কম্পিত করে তুলে এটি হচ্ছে এই মুনাফিকদের আচরণের একটি সর্বশ্রেষ্ঠ উপমা এই উপমার মধ্যে আমরা বিজ্ঞানের দৃষ্টিতে দেখছি যে মানুষ আগুন প্রজ্জ্বলিত করে কারণ আগুনের সঙ্গে মানুষের জীবনের জীবিকার তার চালচলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অগ্নিকে প্রজ্জ্বলিত করে মানুষ যেমন তার প্রয়োজনগুলোকে সুপূরণ করেছে খাদ্যকে তৈরি করেছে অন্ধকারকে বিদরিত করে আলো জ্বালিয়েছে আজকেও মানুষ এই আলোকে প্রজ্জ্বলিত করার জন্য আল্লাহ আল্লা সুবাহ তাদেরকে যে জ্ঞান তাদেরকে যে মেধা তাদেরকে যে যোগ্যতা দিয়েছে এর দ্বারা আমরা আগুনকে রূপক অর্থে যদি এখানে আমরা ধরে নেই যে সারা বিশ্বময় আজকে যে আলোক উজ্জ্বল নগর সভ্যতা তৈরি হচ্ছে এখানে এই বিষয়টি থেকে আমাদের কাছে আরো যে বিষয়টি স্পষ্ট হয় সেটি হলো যে মানুষের হাতের তৈরি সভ্যতা মানুষের হাতের তৈরি আবিষ্কার যেগুলো আজ আমাদের সামনে আসছে এগুলো অত্যন্ত ক্ষণভঙ্গুর মানুষের শক্তি আল্লা সুবাহান শক্তির সামনে অতি সামান্য এবং অতীব নগণ্য এই নগণ্য শক্তি দিয়ে মানুষের অহংকার করার অথবা আল্লা সুবাহার শক্তি মোকাবেলা করার প্রচেষ্টা করা এটা এক ধরনের নির্বুদ্ধিতা তো আল্লাহ সুহানো তাহলে এখানে মুনাফিকদের সম্পর্কে যে গুরুত্বপূর্ণ উপমাটি দিয়েছেন এই উপমার ভিতরে এক দিকে আমরা এই মুনাফিক চরিত্রের একটা বৈশিষ্ট্য পাচ্ছি এবং অপর দিকে এখানে আলোক উজ্জ্বল নগরীর মুহূর্তের ভিতরে আলোকে কেড়ে নেওয়ার ক্ষেত্রে যে অন্ধকার ছুটে আসে এরও একটি আমরা উপমা পাচ্ছি এবং মানুষের চেষ্টা এবং প্রচেষ্টার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল যে এই অন্ধকারকে বিদরিত করে সেখানে তারা জীবন জীবনযাত্রার ক্ষেত্রে একটা সচলতা যাকে বলা হয় একটা গতি সেখানে নিয়ে আসবে মানুষকে আল্লা সুবাহানুয়া তালা এই কাজটি সম্পাদন করার ক্ষেত্রেও বহুলাংশে তৌফিক দিয়েছেন কিন্তু পরবর্তীতে আল্লাহ সতর্ক করেছেন ও তার এদের পরিস্থিতিটা এমন হয় যে আল্লা সুবাহানুআ তালা তাদেরকে একটা গাড়ো অন্ধকারের ভিতরে যখন ফেলে দেন তখন আর তারা কিছুই দেখতে পায় না অর্থাৎ মুনাফেক চরিত্রের সবচাইতে কঠিন এবং নির্মম পরিণতি যেটি আল্লা সুবাহ বলেছেন এদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা এরা দুনিয়াতেও অপমানিত হবে দুনিয়াতেও লাঞ্ছিত হবে কেউ তাদেরকে বিশ্বাস করবে না কেউ তাদেরকে কোনো কাজে লাগাবে না এরা সব জায়গায় মানুষের কাছে ধিক্কারের পাত্র হবে আবার পরবর্তীতে পরকালীন জীবনেও তাদের জন্য রয়েছে এক বিপর্যয়কর এক কঠিন এবং অত্যন্ত বেদনাদায়ক লজ্জাজনক শাস্তি যেটি আল্লা সুবাহআলা পবিত্র কোরআনের ভিতরে এইভাবে ঘোষণা করেছেন আসফালী মিনান্নার মুনাফিকদের ঠিকানা হবে স্থান হবে কোথায় একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে একেবারে সেই চূড়ান্ত পরিণতির ক্ষেত্রে এরপর আল্লা সুবাহানোয়ালা মুনাফিকদের আরেকটি মানসিক অবস্থার বর্ণনা দিয়েছেন যে এদের অবস্থাটি প্রকৃত পক্ষে কেমন কাফেরদের একটি অবস্থা বর্ণনা দেওয়া হয়েছিল এরা দিক থেকে নয় অন্ধ বধির বুবা যারা একেবারে দিক থেকে তাদের যে অনুভূতির মানে সেন্স যে অঙ্গ গুলো মানুষের এই অনুভূতিকে গ্রহণ করে এবং মানুষকে সচল করে মানুষ চোখের দ্বারা দেখে মানুষ কানের দ্বারা শুনে মানুষ মুখের দ্বারা কথা বলে এই কথাগুলোকে মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য সচল অঙ্গ এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে মানুষ নামক যে দেহটি বা যে যন্ত্রটি আছে এই যন্ত্রটিকে কি করে চালিত করে আর জীবনকে তথা মানব দেহকে মানব জীবনকে চালিত করার জন্য একটা রাস্তা বা একটা পথ থাকে আর এই পথটি হলো সুজা পথ সরল পথ তা না হলে মানুষের জন্য নেমে আসে কি বিপর্যয় যেমন আমরা সুরাতুল ফাতে হাতে দেখেছি যে একজন বিশ্বাসী মানুষ আল্লাহর কাছে কি চায় ইহেদিন পথে পরিচালিত করো তো এই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য পথটিকে দেখতে হবে পথের বিষয়ে শুনতে হবে পথের বিষয়ে জানতে হবে কিন্তু মুনাফিক ব্যক্তি যারা যারা কপট ব্যক্তি যাদের ভিতরে এই বৈশিষ্ট্য চলে আসে তাদের অবস্থাটা কেমন হয় যে তারা ওই সঠিক পথটি চোখ দিয়া দেখে না তাদের দেখার যে শক্তি সেটি তারা হারিয়ে ফেলে আবার অনুরূপ এটি যে শুনবে সেটিও তাদের সেই বন্ধ হয়ে যায় এমনকি তারা যে এই বিষয়ে কথা বলবে সেটাও তারা প্রকাশ করতে পারে না এমন কি তারা সত্যকে উপলব্ধি করতে পারে না অতএব তাদের অবস্থাটা এমন হয় যেখানে তাদের অবস্থা থাকে অর্থাৎ যে নিকৃষ্ট স্থানে তারা পৌঁছে যায় সেই নিকৃষ্ট স্থানটি থেকে মুনাফিক ব্যক্তিরা আর উঠে আসতে পারে না তারা নিজেদেরকে আর ভালোর দিকে পরিচালিত করতে পারে না এখানে তাদের আর প্রত্যাবর্তন করার ওই অবস্থা থেকে ভালোর দিকে হেদায়তের দিকে আসার আর কোন উপায় তাদের জন্য বর্তমান থাকে না এটি হচ্ছে মুনাফিকদের জন্য একটি উদাহরণ সুপ্রিয় দর্শক শ্রোতা একটি ছোট্ট বিরতি নিব আশা করি ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি মোহাম্মদ আশিফ মদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম আজ রাত সাড়ে আটটায় সকালে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সালাম আলাইকুম আহমতুল বিভিন্ন শ্রেণীর মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এটির একটি মনস্তত্ব থেকে একটি বিশ্লেষণ এবং বর্তমান তাদের যে আচরণিক বিষয়গুলো মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টিকে নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম তো এখানে মুনাফিক সম্প্রদায় যারা আছে অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষের সর্বশেষ যে শ্রেণী তাদের সম্পর্কে আল্লাহ সুবাহ সবচেয়েতে বেশি তাদের আলোচনা করেছেন যে আলোচনাগুলোর কিছু অংশ আমরা পূর্বে বলার চেষ্টা করেছিলাম যে তাদের আচরণগুলো কেমন হয় এরা আল্লাহর সঙ্গে প্রতারণা করে ইমানদারদের সঙ্গে প্রতারণা করে অথচ তারা নিজেদেরকে বলে থাকে কি যে আমরা হচ্ছে সবচেয়েতে বেশি বিজ্ঞ এই প্রতারণাটা তারা নিজেরাও কি করতে পারে না উপলব্ধি করতে পারে না এছাড়াও যখন তাদেরকে বলা হয় যে দেখো তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না তখন তারা নিজেরা এগিয়ে এসে বলে যে আমরা তো বিপর্যয় সৃষ্টিকারী নই বরং আমরা হচ্ছি পরস্পরের ভিতরে মীমাংসাকারী আজও সমাজে এক শ্রেণীর দাম্ভিক ব্যক্তি আছে যারা সদাচারী নয় যারা হয়তো বিশ্বাসের দিক থেকে দোদুল্যমান কিন্তু দেখা যায় যে যেখানে ফেতনা ফাসাদ যেখানে বিপর্যয় এই বিপর্যয়কর জায়গায় তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে গিয়ে এগিয়ে তারা যেন নিজেরাই গিয়ে একটা বিপর্যয়ের সৃষ্টি করে এটা তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের একটা নেতিবাচক দিক আল্লা সাহা হানা তাদের সম্পর্কে আরো যে কথাগুলো পূর্বের আয়াতে বলেছেন যে দেখো তোমরা ইমানদারদের মতো সত্যিকারের ইমানানো তখন এদের মূল্যায়ন হলো যে ইমানদাররা আসলে বুকা প্রকৃতির মানুষ নির্বুধ প্রকৃতির মানুষ এরা সরল সহজ এদের ভিতরে কোনো এই চতুরতা নাই মামাকারু মাকর আল্লাহ আল্লাহ বলেন এরা আল্লাহর সঙ্গে এই ফেরেবাজি করে এরা আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে তো আল্লাহ বলেন যে ওরা কি আমি আল্লাহর চাইতে বেশি চতুর যে আমার সঙ্গে তারা প্রতারণা আচরণ করে পবিত্র করা আনে সুরা আল মোনাফিকুর নামে একটি সোরা নাজিল করা হয়েছে যে এরা আল্লাহ রসুল সাল আলহিউরের কাছে এসে বলতো ইজা যা আকাল মোনাফিকু না এই যে তাদের একটা প্রতারণা এই যে তাদের একটা এই বাহ্যিক যে একটা নোংরা আচরণ নবী সাল্ল আলহিউর তাদের তো এই সাক্ষ্য দেওয়ার অথবা তাদের ঘোষণা দেওয়ার তাদের সার্টিফাইড করার তো কোনো এখানে প্রয়োজন নাই বরং তাদের এই মূল্যায়নের অথবা এই সত্যায়নের এক পয়সাও দাম নাই। কারণ নিজেরাই তো মিথ্যাবাদী নিজেদের আচরণই তো কুলসিত অথচ তারা রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের দরবারে এসে এরা বলতো যে ইয়া রাসুল আল্লাহ আমরা সাক্ষী দিতেছি আমরা সাক্ষ্য দিচ্ছি কি যে আপনি হলেন আল্লাহ রাসুল আপনি বিশ্বাস করেন আমরা আপনাকে বিশ্বাস করি সঙ্গে এই কথার দ্বারা প্রতারণা করতো এই জন্য আল্লাহ সুবাহ দিচ্ছেন ওদের সাক্ষর দরকার নাই ওদের ঘোষণার দরকার নাই বরং তুমি আল্লাহর রাসুল এটা আল্লাহ সুবাহ তোমাকে রাসুল হিসেবে ঘোষণা করেছেন এবং এটিও ঘোষণা দিতেছেন যে ইন্নআল মুনাফিদিন নিশ্চয়ই যারা মুনাফিক যারা কপট চরিত্রের অধিকারী যাদের ভিতরে এই ধরনের দ্বিমুখিতা মুখে এক কথা অন্তরের ভিতরে আরেক কথা এই প্রতারণাকারীদের সম্পর্কে আপনি জেনে রাখুন এরা হচ্ছে মিথ্যাবাদী এই মিথ্যাবাদীটা আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ও এদেরকে চিনার জন্য আরো কিছু এদের বৈশিষ্ট্য এদের আলামত যেটাকে বলা হয় আল্লা নবী বিশ্বনবী আমাদেরকে হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন যে মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আছে ইজাহাদাসা কাজাবা যখন তারা কথা বলবে তখন এরা মিথ্যা কথা বলবে তার মানেই হচ্ছে এদের সকল ক্ষেত্রে এমনকি তাদের পরিবারের সাথেও এদের মিথ্যাচার করা হলো সবচাইতে বড়ো একটা বৈশিষ্ট্য যখন তাদের কাছে কেউ কথা বলবে সেই কথাগুলোর সঙ্গে তারা মিথ্যা কথা বলবে আবার আরেকটি গুরুত্বপূর্ণ তাদের বৈশিষ্ট্য হচ্ছে কি এদের চেনার জন্য যখন তাদের কাছে কোনো আমানত রাখা হবে তারা সেই আমানতটাকে কি করবে খেয়ানত করে ফেলবে তাদের কাছে যখন কোন বিশ্বস্তা সাক্ষ্য রাখা হবে তখন তারা সেখানে সেটার সাধন করবে তো এইভাবে মুনাফিক আলিহিসাল্লাম তাদেরকে চিনার জন্য বলে দিয়েছেন এজা হাদ্দা কাজাবা এজা তুমিনা খানা যখন কারো সঙ্গে কথাবার্তা বলবে অথবা আচরণ করবে কারো সঙ্গে কোনো বিষয় নিয়ে যখন সেই তর্ক বিতর্কে জড়িত হবে তারা তখন সেখানে অশ্লীল কথা বলবে এইভাবে আল্লাহ তাদের মূল চরিত্রের বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করে দিয়েছেন উল্লেখ করার পর তাদেরকে যে উপমাটি দিয়েছেন সেই উপমাটি আমাদের বিজ্ঞান জগতের জন্য একটি দৃষ্টান্ত এবং একটি এই বিজ্ঞানময় ইঙ্গিত বহ আয়াত যেটি আকাশের মেঘমালা এবং সেখানে বিরাজিত বজ্র এবং আওয়াজ همون كاربورينو تي همون شخانة كيفا بمكهر سرشتي اي شاب كيسو مليه اما دير اي دوتي آيات اتونتو كروتو برنا جه دوتي آيات اللہ سبحانه و تعالى ارشاد کرسن کی جه او کسویبیم من السماء فیه ظلمات ورعد وبرق يجعلون اصابعهم فی آذانهم من السواعق حذر الموت والله محیطم بالکافرين یکادو البرقو এই দুটো আয়াতের ভিতরে আল্লাহ সুবাহ আমাদের জন্য যেসব তথ্য সন্নিবেশিত করেছেন আমরা আয়াতের একেবারে শেষ অংশটিকে প্রথমে তার শক্তি সকলের উর্দে তিনি হলেন সকল শক্তির মূল উৎস এই শক্তিময়তার ঘোষণা এই আয়াতের সঙ্গে উচ্চারিত হওয়ার পিছনে যে গুরুত্বটি বহন করে সেটি হল আল্লা সবাহন তালা মুনাফিকদের যে চরিত্রের কথা বর্ণনা করেছেন এই চরিত্রের ভিতরে আল্লাহ রবুল আলমিন আকাশে এই যে জল ভরা ম্যাগ যখন আসে আকাশ যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় মানব জাতির সামনে এই বিষয়টি যখন পরিষ্কার হয় তখন অত্যন্ত একটি ভীতিকর এবং অত্যন্ত একটি বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হয় আমরা জানি যে মহাশূন্যের ভিতরে যখন ম্যাঘমালা আকাশে এসে জমা হয় আল্লাহরবুল আলমিনের এখানে একটি প্রচণ্ড রকমের এক শক্তিময় কুদ্রত প্রকাশিত হয় আমরা খোলা চোখে যখন আকাশের দিকে তাকাই দেখি যে এই শূন্য আকাশ চতুর্দিকে শুধু নীল আর নীল অথচ এই নীল আকাশের ভিতরে কোথা থেকে কিভাবে এই যে এক শক্তিময় সংযোজন হ্যাঁ সমুদ্রের পানিকে বাষ্পীভূত করে সেই বাষ্পকে আকাশের মাঝে জমাট বাঁধিয়ে এক বিরাট মেঘ খন্ডে পরিণত করা অন্ধকার সাথে সাথে মুনাফিকদের পরিণতিটার কথা বলব যে আকাশের মেঘ মালা যার ভিতরে থাকে অন্ধকার যার ভিতরে থাকে বিদ্যুৎ এবং যার ভিতরে থাকে ওই যে সেই গর্জন এইগুলো দেখে এই চেষ্টা করে এই পুরো বিষয়টি একটি রূপক আলোচনা যে এই কাফেরদের এই মুনাফিকদের অবস্থাটা কেমন একটি অন্ধকার রাতে যখন আকাশে মেঘ জমে এবং সেই মেঘের উপরে যখন তরির বিদ্যুতের সৃষ্টি হয় এই তড়িদ বিদ্যুতের আঘাতে যখন বজ্রপাত হয় বজ্রপাতের গর্জন যখন জমিন পর্যন্ত ছুটে আসে তখন মানুষের ভিতরে এক মৃত্যু ভয় তার ভিতরে সৃষ্টি হয়ে যায় এই মৃত্যু ভয়ে সে তখন আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং আতঙ্কগ্রস্ত হয়ে তার হাত তার আঙ্গুল দিয়ে সে তার কানের ভিতরে সে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করে তো আল্লাহ রবুল্লা আলমিন বলেন অল্লাহু মুহই তুম্বিল কা ফেরিন তো এই ধরনের যারা কাফের অবাধ্য বিশেষ করে কপট আচরণকারী বেইমান ব্যক্তিরা এরা এই ধরনের অবস্থা থেকে পালাতে চায় দূরে সরে যেতে চায় ঠিক কিন্তু প্রকৃতপক্ষে আর তাদের সামনে পালানোর অথবা কোন দিকে যাওয়ার আর দ্বিতীয় কোনো পথ খোলা থাকে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকাশের ম্যাঘ মালা থেকে যদি একটু চিন্তা ভাবনা করি যে এই যে এই আকাশে যে বিদ্যুৎ সংখ্যা এটি আল্লাহ সুবাহার একটি কুদ্রত অথবা আকাশে যে মেঘ মালাগুলো জমে থাকে আমরা জানি যে পৃথিবী থেকে প্রায় পাঁচ হাজার ফুট উপর পর্যন্ত এই মেঘের স্তরগুলো স্তরে স্তরে জমে থাকে বিমান পথে চলার সময় এই মেঘগুলোকে বিশাল বড়ো বড়ো এক একটা পাহাড়ের মতো উঁচু উঁচু সেই পর্বতময়ে যেন মেঘ মালাগুলো শূন্য আকাশে ভাসতে থাকে উপরে থেকে সূর্যের রশ্মি যখন মেঘের উপরে আবর্তিত হয় এবং এখানে এই সূর্য রশ্মিগুলি প্রতিবিম্বিত হয়ে এর নিচের অংশতে যে কালো গাঢ় অন্ধকারের সৃষ্টি করে আল্লা সুহানা এটি মানব মানবজাতির জন্য উপদেশ স্বরূপ বলছেন সেই আকাশের ম্যাঘমালা যেখানে থাকে কি এই এক বিশাল অন্ধকার এই অন্ধকার মেঘমালার ক্ষেত্রে মানুষের জন্য যে বিষয়টি অত্যন্ত সেই শিক্ষণীয় মেঘমালার ক্ষেত্রে এই যে আল্লাহ রবুল আলমিন এটাকে কিভাবে এই শূন্য এবং মহাশূন্যে এটাকে ভাসিয়ে রাখেন এটাকে ভাসিয়ে রাখার জন্য এখানে দেখুন যে আল্লাহ কিভাবে এমন ভাবে বর্ণনা করে দিচ্ছেন যে ইন্নআল্লাহ আলাহ কুল্লি সাই ইন কাদির আল্লাহ সুবাহত এবং মহিমা যারা ইমানদার যারা বিশ্বাস তারা অবাক বিশ্বয়ে তাকায়া বলতে বাধ্য হয় মা তুমি কোথাও হে মানব। তুমি কি আকাশের দিকে দেখেছ এই সৃষ্টি করে মানুষের জন্য ছায়া বৃষ্টি মৃত জমিনকে পুনর্জীবিত করার যে চমৎকার ব্যবস্থাপনা তৈরি করেছেন মানুষের জ্ঞান মানুষের আবিষ্কার আজকে এখনো সে পর্যন্ত পৌঁছতে পেরেছে মানুষ কি আকাশের বিশাল শূন্য একক্ষণ্ড মেঘমালা তৈরি করে সেখান থেকে সেই শান্তিময় রহমতের বৃষ্টি ধারা বর্ষণ করার যোগ্যতায় পৌঁছেছে আল্লাহ এখানে যে বিদ্যুতের চার্জ গুলো তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালার ভিতরে যখন একটি একটি অংশ আরেকটি আরেকটি অংশের সঙ্গে ঘর্ষণ খায় এবং একটি নেগেটিভ বিদ্যুৎ চার্জ এবং সেই সাথে আরেকটি বিদ্যুৎ চার্জ আস্তে আস্তে তৈরি হতে থাকে এক সময় দুটো বিদ্যুৎ চার যখন একত্রিত আমরা চোখ দিয়ে যে দেখি আল্লাহ সব তালা মানুষের ভিতরে এই চোখ দিয়ে দেখার যে উপকরণ দিয়েছেন বিদ্যুৎ চমকানোর ফলে সেই উপকরণটি পর্যন্ত ঝাপসা হয়ে আসে তো আমাদের এই আলোচনার আসলে মূল বিষয় ছিল মোনাফিক তথা কপট ব্যক্তিত্বের মানসিক অবস্থা কি রকম বিপর্যস্ত এবং তাদের জীবনে কি পরিমাণ ধ্বংস আসে দুটো উদাহরণ দিয়ে আল্লা সুবাহানুয়াতা আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন একটু আলো প্রজ্বলিত করে আরেকটি আকাশের ম্যাঘ মাধ্যমে তো এই ভয়ঙ্কর ইমান বিধ্বংসী কপটতা থেকে আল্লা সুবাহানুয়া তালা আমাদেরকে রক্ষা করুন সেই সাথে সাথে বিশেষ করে কোরআনের যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাপাক বিজ্ঞানের ইঙ্গিতময় আলোচনা করেছেন সেগুলো নিয়ে আরো চিন্তা গবেষণা করার আমাদেরকে আল্লাপাক তৌফিক দান করুন এই কামনা ব্যক্ত করে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমাদের এই পর্বের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইহা আল্লাযীনা আমানু আনফিকু মিম্মা একটা উপায় হলো আল্লাহ একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালির সুযোগ आईआर बैंक सच रोड बेमिंग नम्बर शून्य উর তিন শূন্য শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খেউ এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের মানবতার সমাধান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 क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्ख चरित्र गठने इसलम कल रे आठ टेब सम्प्रचार सकाल सारे देशे पीस टी बांगल